शरिये दृष्टि आग्द। आग्द। तो चुक्ति तो चुक्ति हार क्षेत्र चुक्ि जेमन दुईटा सीट थे किस शब्द था हिसाब से क्षेत्र तेमी किसु मौलिक किसु, किसु रोक बला के मौलिक किसुदे जा ना हम विना मे थे আমরা দস্তখত করল ইয়ার মধ্যে ওই যে কাজী সাহেব আছে না কি বলে ওইগুলিকে যারা বিয়ের কাজী আসল কাজী না বিয়ের কাজী যারা কাজের কাজী না হয় বিয়ের কাজী বিয়ের কাজী সাহেবের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 কল মানে নিয়ম যেটা যদি মাসরুতে বিরোধী না হয় সেটা গ্রহণযোগ্য বলে বিবেচিত হবে কোনো এলাকায় বিয়ে বলে কোনো বেলায় সাদী বলে কোথাও যদি আরও খারাপ কিছু শব্দ ব্যবহার করা হয় হ্যাঁ এটা আপনারা জানেন সেইগুলিও নিষিদ্ধ নয় যদি এটাকে বিয়ে বোঝানো যায় এবং গ্রহণ করার মাত্রা সেভাবে থাকতে হয় যেভাবে আলোচনা হয় সেভাবে প্রশ্ন হতে পারে যে কী কী মাধ্যমে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 টেলিফোনের মধ্যে বিয়ে যদি হতেই হয় কিছু শর্তও লাগবে শর্ত হচ্ছে শিওর হতে হবে যে এখানে কোনো কোনো রকমের দুই নম্বরই করা হচ্ছে না দুই নম্বরই কি একজনের সর পরিবর্তন করার সুযোগ আছে টেলিফোনে মেয়ে বুঝে না ছেলে স্বরকে এই যে সাথে দেখা হয়নি কোনোদিন জীবনে এই শব্দ সে শুনেও নেই আরেকজন বললেও বিয়ে হয়েছে এরকম বিয়ে হওয়ার পরে দেশে আসার পরে অনেকের মৃত্যুও হয়েছে আপনারা শুনেছেন টেলিফোনে বিয়ে হয়েছে দেশে আসার পরে শুনে নাই অনুমতি থাকতে হবে এখানে মাস্ট প্রথমেই আর শাহেদাইন দুই পক্ষে সাক্ষী থাকতে হবে দুই পক্ষে যে এরা ঠিকই ব্যক্তি এরা নির্দিষ্ট ব্যক্তি এদের কোনো নকল করা হয়নি কোনো এদের বয়স নকল করে অন্য কেউ সেখানে অংশগ্রহণ করেনি এরকম শর্ত সেখানে পূরণ হতে হবে এর বাইরে কোনো রকমের শর্ত বাদে শুধু শব্দ দিয়ে সে তার টেলিফোনের বিয়ে গ্রহণযোগ্য হবে না শুধু শব্দ দিয়ে টেলিফোনের বিয়ে গ্রহণযোগ্য হবে না আচ্ছা বিয়ের যে প্রথম যে আলোচনাটা আমরা করলাম বিয়ে শুরু হয় কিন্তু হিজাব কবুলের মাধ্যমে কিন্তু বিয়ে সুইজাব কবুল হওয়ার যখন কথাবার্তা আলোচনা হয়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 বিয়ে যখন আলোচনা কর তখন এর আগে রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম সাধারণত কোনো বড় কাজ হলে সেখানে খোদ হাজা পড়তেন বিয়ে যেহেতু একটা গুরুত্বপূর্ণ কাজ সেখানে খতবাতুল হাজা পড়াশুন খুদবাতুল হাজা সহজ সেটা হচ্ছে আমরা সবাই খুদ্ুল হাজা শুনি প্রতিদিন খতিব সাহেব মসজিদে যে খোদ শুরু করেন প্রথমে সেটা খুদ্ুল হাজা দিয়ে শুরু করেন যদিও তিনি পুরোটা পড়েন না সেটা হলো আলহামদুলিল্লাহ তিনটি আয়াত তিনটি আয়ত্নার তিন জায়গা থেকে মূলত চারটি আয়াত করতে হয় ইয়া ইউ প্রথম হয়েছে সুরায় নিসা প্রথম আয়ত্তা ইয়া ইউ তকু রুম ওয়াহেদা দুটি আয়াত পড়তে হয় একুশ এবং বাইশ নম্বর আয়াত সুরাহের সেখানে এতগুলি সাধারণত সুনত কেউ না পড়ে তার বিয়ে হবে না এরকম নয় কিন্তু এটা হচ্ছে সুনত এটা বরকত রসুল্লাহ সাল্লাহ আসসালাম গুরুত্বপূর্ণ জিনিসে বিয়ের আগে তাকওয়ার শিক্ষা এখানে দিয়েছেন এবং মানুষগুলি সব একজন থেকে আসছে মানুষের একক সত্তা থেকে মানুষদের উৎসাহিত হয়েছে সে জিনিসটা এখানে উল্লেখ করা হয় যাতে করে একে অপরের প্রতি সৌহার্দ্য এবং সম্পর্ক বৃদ্ধি পায় সেটা এখানে স্মরণ করে দেওয়া সাথে সাথে যদি বিয়ের কারণে কী কী নসিহত করা দরকার সেগুলিও নসিহত করা একটা সুযোগ সেখানে পায় এক একজন খতিব বা একজন অভিভাবক তিনি বিয়ে পড়ানোর সাথে সাথে নিজে স্বামীকে অথবা অর্থাৎ ছেলেকে অথবা মেয়েকে নসিহত করা একটা সুযোগ সুবর্ণ সুযোগ যখন থাকে সারা জীবন তারা কীভাবে চলাফেরা করবে সেই সেই সময়টুকু তারা সেই সময়টুকু তারা কাজে লাগে এ দুই খতিব তিনি এদেরকে কিছু একটা পরামর্শ দিতে পারেন বিয়ের বিষয়টা যেমনিভাবে দুইটি জিনিস আলোচনা করলাম একটি হচ্ছে ইজাব কবুর লাগে তেমনিভাবে লাগে কি বলে বললাম যে খতবার যেটা সুনত সেটা দেয়া সাথে সাথে প্রচার বিয়ের প্রচারটা খুব জরুরি রসুল্লাহ সাল্লি সাল্লামর হাদিসে আসছে যে বিয়ের প্রচারটা যে দফ হলেও তোমরা এলান করো দফ দিয়ে হলেও তোমরা বিয়েকে এলান করো সুতরাং আয়লানেকে আসছে কোন কোন বর্ণে আসছে দফ দিয়া জানানোর কথা হাদিসে আসছে তো দপ কী দফ হচ্ছে ডোল এক পাশে খোলা ডোলকে বলা হয় দফ দুই পাশে না এক পাশে দিয়ে পিঠে পিটে খোলা এই দফ বাজায় আরব দেশেও এখনো দফ বাজে বিয়েতে আমার দেশে সানাই বাজে তো সানাই তো গান বাজে সমস্যা ওইখানে সানের সাথে তো দফ বাজানো বিয়ের জন্য আয়ালানের জন্য জরুরি চুরি করে কোনো বিয়ে হয় না চুরি করে কোনো বিয়ে হয় না মূলত বিয়ের জন্য এবং এই জন্যই বা মালিক রহমতুল্লাহ আলাই শুধু সাক্ষ্য শর্ত না করে আয়লানকে শর্ত করেছেন উনি সাক্ষ্য করে নাকি আয়ারল্যান্ড হলে তো সাক্ষ্য হয়েই গেল। মানে প্রচার করা হলে সাক্ষ্য বহু লোক হলো কিন্তু অন্যান্য ইম্যাম বলেন জানা সাক্ষী থাকলে আয়ারল্যান্ডটা হলো সুন্নত আয়ারল্যান্ডটাও অজীব নয় কিন্তু আয়ারল্যান্ডটা ওনার নিকট ইম্যাম মালিক রহমতুল আয়ল্যান্ড মানে জানিয়ে দেয়া মানুষকে ঘোষণা দিয়ে জানিয়ে দেওয়া বিয়ে হচ্ছে এটা অবশ্যই অজীব এটা এজন্য জরুরি বর্তমানে আমি কয়েকটা জিনিস আলোচনা করবো কিছু কিছু মানুষ আছে ঢাকা শহরে বেকার থাকে চাকরি করে দিনের বেলা দিনের বেলার জন্য বিয়ে করে এরকম বহু আছে মাঝে মধ্যে প্রশ্ন উত্তর দিয়ে ওরা একান্তে ফোন করে যে আমার এখন বিপদ কি বিপদ বিয়ে করেছিলাম গোপনে জেনে ফেলছে বড় এরকম বহু সমস্যা তাদের উত্তর দিতে দিতে শেষ কি করতে হবে এটাকে আরব দেশে বলে যাওয়া যায় মেসিয়ার বলে কেউ কেউ বিভিন্ন রকম এটা ওখান থেকে যারা ছিল যারা বাইরে তারা হয়তো অনেকে শিখে আসছে অথবা ইন্টারনেটের এখন ঘরে ঘরে সেগুলি পৌঁছে গেছে এর মাধ্যমে কিছু মানুষ দিনের বেলার জন্য বিয়ে রাতের বেলার জন্য বিয়ে চুরি করে বিয়ে দুইজনে একসাথে বসে বিয়ে ছাত্ররা কলেজে ইউনিভার্সিটিতে দুইজন সাক্ষী নিয়ে দুইজনে বিয়ে করে এক ধরনের হালাল করার চিন্তা আপনা তাদের মাথার ভিতরে আছে হালাল কিন্তু হালাল করা সম্ভব হচ্ছে না কারণ শরীয়ত মোতাবেক হয় নাই চেষ্টা করেছে আর কিছু একজন ফোন করেছে আমাকে ফোন করেছে গুরুত্বপূর্ণ যে বিয়ের মজলিস সেখান থেকে আমি ক্যাম্পাসে যা থাকতে আমার ইউনিভার্সিটির ছাত্রীর কথা বলছি ক্যাম্পাস থাকতে এক সাথে বিয়ে হয়েছে অনেকদিন আমরা ঘর সংসার করেছি একসাথে এখন বাড়িতে আসছি বাড়িতে কেউ জানে না এরা জোর করে আমাকে বিয়ে দেবে আমি কি করবো এই জবাব কেউ দিবে আমাকে বলেন আমি দিতে পারি নাই ডক্টর মঞ্জুরাল একটু পরে সালে জবাব দেবেন এই যে সমস্যা হচ্ছে এলান না থাকা ঠিক নয় বিয়ের এই জন্য ঘোষণা থাকা উচিত বিয়েতে এই জন্য রসোল্লা সালাম যখন আসলেন তিনি বললে না আতেই না কুম আতে না কুমার হাইয়াও না হাইয়াও কুম গান গাও নাই তোমরা মেয়েদের ছোট ছোট গান ও ইসলাম অনুমোদন করেছে বিয়েতে কেন এর মাধ্যমে বোঝা যায় যে এটা আনন্দ একটা জায়গা মেয়েদের মধ্যে গান গীতি এগুলি শরীরে নয় বিয়ের ব্যাপারে তারা এলানের পরে যে জিনিসটা দরকার সেটা হচ্ছে বিয়ের মাহার নির্ধারণ ব্যাপারটি মাহার আমরা কেউ কেউ মোহরি সব এক কথায় আল্লাহ বলেছেন ও আহ নিসা সদ ও হেলা মেয়েদেরকে তোমরা তাদের আহ দান করো স্পষ্টভাবে বলেছেন তাদেরকে মাহার দান সন্তুষ্ট চিত্তে মাহার কেন দিতে হবে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 এখন প্রশ্ন হচ্ছে মাহার কি তার বোনের মত বোন যতটুকু মাহার বিয়ে হয়েছে তার উপর ধার্য হয়ে যাবে স্বামীর উপর ধার্য হয়ে যাবে অথবা তার ফুফু অথবা তার বোন তার সমবয়স্ক একই কলেজ ছাত্রী যারা যেভাবে পড়েছে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 আমি কেউ বললো যে একজনকে আমি তোমার এখানে মেয়েকে ঠকানো হচ্ছে ছেলেরা সুযোগটা নিচ্ছে ছেলেরা সুযোগটা নিয়ে নিচ্ছে বিয়ে কিন্তু মেয়েরা কিন্তু ঠকে যাচ্ছে সরিয়েতে অনুমোদন করে নাই কারণ মেয়ের বাদে মোহর বাদে বিয়েটা যায়জ বলে নেটাকে সেই হিসাবে বিয়ে। যদি কেউ বলে শর্ত করে বলে যে নেহার বাদে বিয়ে হচ্ছে সেই বিয়ে শুদ্ধ হবে না শর্ত না করলে বিয়ে শুদ্ধ হবে কিন্তু বিয়েটা অটোমেটিকলি অটোমেটিক্যালি সেই মেয়ের মাহার হয়ে যাবে মাহর মাসাল অর্থাৎ তার বোন অথবা তার সমবয়সী মেয়েদের যে যেরকম মাহার মহার হয়ে যাবে পরিমাণ কেমন আমাদের শুধু নয় বিশ্বের অধিকাংশ অনেক মুসলিম সমাজে এখন সমস্যা হচ্ছে বড়ো সমস্যা হচ্ছে এটা যে মাহারের পর এমন বেশি ধরা হয় মাহার যে অনেকেই সে মাহারের কারণে ক্ষতিগ্রস্ত হয় স্বামীরাও ক্ষতিগ্রস্ত হয় মেয়েরাও ক্ষতিগ্রস্ত হয় মেয়েরা ক্ষতিগ্রস্ত হয় সে ছেলেরা এটা আদায় করে না এটা আদায় করে না এটা লেখেই নেয় লেখেই নেয় এই জন্য লেখে দেখলো লেখে দিলাম না কী কী করবে বিয়ে তো হচ্ছেই যেমন বাংলাদেশে দেয় না অধিকাংশ মানুষই কিন্তু তার মাহার আদায় করে না অথচটা দেয়নি এটা তার জিম্মায় থেকে যাবে মৃত্যুর পরে হলো এটা আদায় করতে হবে আগে তারপরে সম্পত্তি ভাগ হবে এটা নিয়ম মেয়ের হক আদায় করতে হবে তারপর সম্পত্তি ভাগ হবে আর মেয়েরা মনে করে যে দশ লাখ টাকা লেখায় নিতে পারলে জোর আর কোনোদিন সে আমাকে তালাক দিবে না এত লাখ দিবে কোথেকে এই জন্য বেঁচে গেছে সে তালাক দিবে না আমাকে আমি চিরজীবনের জন্য ওরা আটকায় দিলাম অথবা বেশি হলে আর কোনোদিন বিয়ে করতে পারবে না আমার দশ লাখ দিয়ে বিয়ে করেছে কম কথাকে এইটা দুই দিক থেকে খারাপ রসোসালাম বলেছেন যে ওই বিয়ে সবচেয়ে যে বিয়েতে কথা সবচেয়ে কম মাহার কম মহার কমের একটা সীমা আছে একটা মানুষ লক্ষ লক্ষ টাকা ব্যয় করলো বিয়ের অনুষ্ঠানে অথচ মাহার নির্ধারণ করলো এক টাকা হাস্যকর এটাও হয় না কারণ যদি একটা প্রত্যেকে আল্লাহ বলছেন লিওনফিল জু সাহাতি মিনসাহি প্রত্যেকে তার অবস্থা অনুসারে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 ফাতেমার আদিআল্লাহ আনহু যখন বিয়ে হয় আলী আদ আনহু তখন বিয়ের সময় রসুল্লাহ সাল্লাহ আসালাম বললেন যে আতিহাসে যান তুমি তাকে কিছু দাও তিনি বলেন আমার কিছুই নেই তখন রসুল্লাহ সাল্লাহ আসালাম বললেন আইনা না দেরা আকাল হো মি আওয়ার হোতা মিয়া তোমার হতা মিয়া দেড়াটা কুই দেটা কই এটা বর্ম বদনের যুদ্ধে লাভ করেছিলেন তিনি নিমত থেকে সেটা কোথা। সেটা তাকে দাও বলে সেটা দিয়ে কী করবে মানে সেটা বিক্রি করলে যে টাকা হবে তো কাজে লাগবে সেটা উদ্দেশ্য তো তিনি সেটা বলেন যে সেটা আমার কি হবে না কিন্তু আলাই বলেন চারশো দেড় হাম থেকে চারশো আশি পর্যন্ত চারশো হাম থেকে পাঁচশো দেড়হাম পর্যন্ত এটা হচ্ছে একটা স্বাভাবিক লেভেল যেখানে বিয়ের মাহার হতে পারে देरह की समान तीन ग्राम जो इता जो करा तो हिसाब करोद चल्लिस ग्राम रौपर रुसारे स्वामिक महर हिसाब सेवेचित होते पारे। कारण हेरा हो सोल्लाम तरह स्त्री मध्य जा सब चे बी महार दिए जा सब चे बी महार दिए তিনি দেন নাই অথচ তার পক্ষ থেকে দেওয়া আদায় করা হয়েছিল নাজিয়াশি তার পক্ষ থেকে আদায় করেছিলেন তিনি তা ছিল উম্ম হাবিবের মাহার তা দিয়েছিলেন স্নায় আসারা ওকিয়া অনস ইসনায় আসারা ওকিয়া অনস সাড়ে বারো ওকিয়া সাড়ে বারো ওকিয়া পাঁচশো পাঁচশো দেড়াম হয় পাঁচশো দরাম হয় সুতরাং এক চারশো থেকে পাঁচশো দেড়ের মধ্যে যদি কোনো কোনো মেকদার সদাফ হয় মাহারের পরিমাণ হয় সেটা হয় সবচেয়ে বরকতময় মাহার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 তার আমি ট্রাক বললাম বোঝানোর জন্য বড় একটা পরিমাণ মোহর কি কি হতে পারে ইমা ভাহিনীপুর রহমতুল্লাহ বলেন যে মোহর হতে হবে মাল মোত হতে হবে অর্থাৎ যেই সম্পদের মূল্য আছে এরকম সম্পদ হতে হবে আমার সাধারণত স্বর্ণ রৌপ্য এগুলি হয় বিয়ের সময় যে যে এগুলো দেওয়া হয় অর্নামেন্টসগুলো দেওয়া হয় সেগুলিকে মাহারের মাহার মাহার মাজাল হিসাবে বা অগ্রিম প্রদত্ত মাহার হিসাবে গ্রহণ করা হয় এটা বিশুদ্ধ জিনিস এর কোনো সমস্যা নেই কিন্তু এর বাইরে এর বাইরে অন্যান্য জিনিস সেবা যেমন আছে সেবা কি হতে পারে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 স্বামীর কারণে তালাক স্বামী তালাক দিয়ে দিয়েছে অর্থাৎ স্বামীর কারণে তালাক হয়েছে তাহলে সে অর্ধেক মাহার বিবেচিত অর্ধেক মাহার পাবে আর যদি স্বামীর কারণে স্ত্রীর কারণে তালাক হয়েছে তাহলে সেখানে স্ত্রী কিছুই পাবে না স্ত্রীর কারণে তালাক হয়েছে সেটা স্ত্রী কিছুই পাবে না এটা স্বাভাবিক নিয়ম আর যদি এরকম হয় যে স্বামীর স্ত্রী স্বামী স্ত্রীর মধ্যে বিয়ে হয়েছে তালাক আহ নির্ধারিত হয়নি মাহার নির্ধারিত হয়নি কিন্তু তাদের মধ্যে আবার মে মিলনও হয়নি এমত অবস্থায় তালাক হয়ে গেলে কোনো মাহার পাবে না সেখানে তারা পাবে এক উপহার পাবে সে উপহারটা হবে এমন কাপড় যে কাপড় এসে নামাজ আদায় করতে পারে এই কাপড় এসে যে কাপড় এসে নামা নামাজ আদায় করতে পারে এরকম একটি পূর্ণাঙ্গ কাপড় সে পাবে এটা হচ্ছে যদি মাহার নির্ধারিত না হয় বিয়ে হয় কিন্তু তাদের মধ্যে কোনো মিলন হয়নি এই অবস্থায় শুধুমাত্র এই মাহার পাবে মাহার আলোচনার পরে আমরা আরেক দিকে যাব সেটা হচ্ছে পরবর্তী অনুষ্ঠান কি হয় অনুষ্ঠান বলতে আমরা সাধারণত বুঝি বিয়ের অনুষ্ঠান বলতে কি অনুষ্ঠান ওলিমা ওলিমা আব্দুর রহমান তিনি বললেন তার হাতে তার গায়ে কিছু রং দেখে ফেললেন তিনি রং দেখার পর বললেন মাহিয়াম মানে কি খবর মাহিয়ম মানে কি খবর তোমার কি হয়েছে বলে যে আমি বিয়ে করেছি আনসারই এক মেয়েকে বলে যে বিয়ে করেছ তাহলে আউলে মোলাও বেশা তুমি একটি ছাগল দিয়ে হলেও অলিমা করা কেউ কেউ যদি বুঝে থাকেন যে শুধু ছাগল দিতে হবে ভুল ছাগল দিয়ে হলেও অলিমা কর এটা বলা হয়েছে এটা বুঝার ভুল বেশ কম হতে পারে ছাগল দিয়ে হলে এখন থেকে উট জবে করে গরু জবে করে নিষেধ নাই তো ওলিমা দেওয়ার ক্ষেত্রে এই শূন্যতটা আলহামদুলিল্লাহ জারি আছে কিন্তু বাড়াবাড়িও হচ্ছে বাড়াবাড়ি হচ্ছে যে অলিমা দেওয়ার ক্ষেত্রে যে ভাড়া করা হয় বড় বড় হল রুমগুলো এখানে শূন্যতের বিপরীত কাজ হচ্ছে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 তারা মাধ্যমে এক দোয়ার দোয়াতে সামিল হবে দোয়া করবে তাদের অন্ত দোয়া করবে তাদের জন্য এক উচিলে তারা খাওয়ার ব্যবস্থা করেছে এটা কিন্তু শুধু বড়ো লোকদের জন্য এখন অলিমাগুলি হয়ে গেছে অনেকটা সেটা আমাদের চাওয়ার বাইরে হয়ে গেছে আমরা এটা কখনো চাই না তাই না শহরের যে পরিবেশ যান্ত্রিক পরিবেশে গরিবদের আনারও সুযোগ নেই গ্রাম থেকে আর তারাও খেতে পারবে না এর বাইরে আর কি অনুষ্ঠান হতে পারে অনুষ্ঠানের পরে কিছু জিনিস আছে বিয়ের সাথে সংশ্লিষ্ট কিছু শর্ত আছে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 স্থায়িত্ব দেয় না এরকম কোনো শর্ত থাকলে সে বিয়ে শুদ্ধ নয় কিন্তু স্থায়িত্ব পেতে পারে ইচ্ছা করলে এরকম শর্ত করতে পারে যেমন কেউ যদি বিয়ে করে যে আমি বিয়ে করে বিয়ে বিয়ে বসছি কোনো মেয়ে দিয়ে শর্ত দেয় যে আমাকে হারামাইন থেকে বের করা যাবে না এই শর্ত দেয়া তার পক্ষে জায়জ এবং বৈধ এবং সেটা করতে পারে বলতে পারে কোনো সমস্যা নেই যদি এটাও বলে যে আমি বিদেশ যাবো না এই শর্তে বিয়ে করছি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 क्यों कारो दायित्व नेरियो तो नहीं ना। एक तक से मानस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 जो उद्देश्य विान सन्त हवा बड़ा परिवार गठन करा बा चले जा अनुमोदन एक जिस आसे नैन तलाक बोला वोटा के अर्थात क्यों मने मने रख से बोले वि मन मन आज तलाक दिए चले जा जीव बैध क्या यह जे विर कारण কিন্তু এই জাতীয় বিয়ে বইতে হবে কিন্তু এর কারণে ক্ষতিগ্রস্ত হলে সে গুণাগার হবে কেন তো স্বামী স্ত্রী মেয়েকে জানানো হয়নি ক্ষতিগ্রস্ত করা যাবে না তাকে তার হক পরিপূর্ণ আদায় করতে হবে তারপর শরীয় যেহেতু তাকে যে কোনো মানুষকে স্ত্রী তালাক দেওয়ার অনুমতি দিয়েছে সেই তালাক দিলে তার হকগুলোই পরিপূর্ণ আদায় করতে হবে নাহলে সে গুণাগার হবে সোহানিক আল্লাহামদিক আসাদাস্তাফর কত বিলেই আমার সংক্ষেপে পেয়েছে বাইরের বাড়ানোর সুযোগ না আমরা সেটা প্রশ্ন উত্তর দিকে যাচ্ছি প্রশ্ন হচ্ছে স্ত্রীর কী চাইলে দ্যানমোহর ক্ষমা করতে পারবে অথবা পরে দেয়া যাবে হ্যাঁ মাহার দুই রকমের হয় একটা মাহার দ্যানমোহর যেটা বলছেন সেটা মাহার ইচ্ছা করলে স্ত্রী ওগ্রিম সবটাই চাইতে পারে এবং বলতে পারে যতক্ষণ দানমাহার আমাকে পুরোপূর্ণ পরিশোধ করা না হবে ততক্ষণ কাছে আসতে গেসতে দিতে না দেওয়ার অধিকার স্ত্রী রয়েছে যেমনিভাবে দ্বিতীয় অধিকার রয়েছে এটা যে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 সুতরাং খুব বেশি খুশি না হয়ে সাবধানে ব্যক্তিত্ব নিয়ে বড় হওয়া উচিত যে মার যতটুকু ধরেছে দেওয়ার চিন্তা ভাবনা আছে তুমি যত এখন যা পেয়েছ পেয়েছো বাকি দেওয়া বাকিতে আমি বাকিটা দিয়ে দেব পরেও সেটা দিতে পারবে কোনো সমস্যা নেই তবে শর্ত হচ্ছে যদি না দিতে পারে সেটা কিন্তু জি রয়ে গেল সে স্বামীর তারেকা থেকে তারেকা অর্থ ছেড়ে যাওয়া সম্পদ থেকে আগে ভাগ বন্টনের আগে সম্পদ ভাগ বন্টনের আগে তার সম্পদটা সে বুঝে নিতে পারবে এতে শরীয়তে কোনো বাধা নেই এটা নিতে হবে তাকে জি অনেক বন্ধুর মাহার হিসেবে গহনা দেখা হয় এইসব গহনা তাদের বিক্রি করার বা কাউকে উপহার দেওয়ার অধিকারী শ্বশুরবাড়ি দেয় না ক্ষেত্রে এই বন্ধুদের করণিক তাদের কি এর উপরে দেখা দিতে হবে সুন্দর প্রশ্ন এই গহনা অবশ্যই অবশ্যই মেয়ের নিজস্ব সম্পদ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 পরিপূর্ণ ভাবে বিয়ে উপলক্ষে মেয়েরা যে গান গাইবে তাতে কি বাদ্যযন্ত্র ব্যবহার করা যাবে আমি আগে বলেছি সেই বাদ্যযন্ত্র নয় যে আমাদের এখন কত রকমের বাদ্যযন্ত্র ব্যবহার হচ্ছে দব বাজাতে পারবে আমি মদিনা দেখেছি দব বাজে ডুবডুব করে বাজায় আস্তে আস্তে তাদের অনুষ্ঠানে মেয়েকে কি কেউ দেখতে পারবে এই এক সমস্যা কমিউনিটি সেন্টারে করা যাবে বিয়ের অনুষ্ঠান করা যাবে কোনো সন্দেহ তবে সেখানে আহ যেন হেলাফেলা করা না হয় তাদেরকে যেন গুরুত্বের সাথে নেওয়া হয় মানুষদেরকে তাদেরকে ভিন্নভাবে হলো তাদের খেতে দেওয়া হয় আর মেয়েকে নিয়ে বসায় রাখা হয় এরকম এতে কি হ্যাঁ ছেলে মেয়েকে বসায় রাখা হয় সবাই আসে আসে ওদের গায়ের মধ্যে কি মারে ফুল ছিটিয়ে দেয় এটা কোন জায়াজের ভিতরে পড়ে এটা হারাম সম্পূর্ণ এটা শরীর তো অনুমোদন করে না এই যে কুষা বলা হয় কুষাণ হারাম সম্পূর্ণ হারাম পদ্ধতি গায়ে হলুদ হ্যাঁ চমৎকার কথা গায়ে হলুদ মাসালা মেয়ের গায়ে হলুদ মেহাদি রাত বৌবাদ ইত্যাদি এরকম কয়েকটি অনুষ্ঠান দরকার একটি বিয়ে সম্পন্ন হওয়ার জন্য একটি বিয়ে সম্পন্ন হওয়ার জন্য একটি অনুষ্ঠানও দরকার নেই এগুলি শুধু একটা অনুষ্ঠান দরকার অলিমা বিয়ের পরে অলিমা অলিমা কার উপরে শুধু ছেলের উপরে মেয়ের উপরে নয় এই দায় দায়িত্ব ছেলের উপরে মেয়ের উপর নয় মেয়ের পরিবার উপরে অতিরিক্ত বিএনটা চাপিয়ে দেয় ঠিক নয় মেয়ের পরিবার যদি কাউকে নিজের পক্ষে থেকে খাওয়াতে চায় তাহলে ভালো কিন্তু ছেলের উপরে দায়িত্ব সম্পূর্ণ দায়িত্ব ছেলের উপরে কিন্তু মনে রাখবেন আমাদের দেশে প্রচলিত হলুদ আমি কিঙ্কর সিংয়ে একটা বই পড়েছি এগুলো ভারতের বিয়ে হিন্দুর সে বলেছে আমাদের সৌভাগ্য যে আমাদের কিছু অনুষ্ঠান মুসলিমরা গ্রহণ করেছে এর বিদ্যুৎ একটি হচ্ছে হলুদ বিয়ে গায়ে হলুদ গায়ে কি করে ওরা স্বামীর পা বাড়ির বাড়ির থেকে গায়ে হলুদ পাঠানো হয়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 কেউ যদি আমার অন্য কোনো জাতির সাথে আমাদের সৌন্দর্য বিধান করতে চায় সেও জাতির মধ্যে গণ্য হবে আমাদের জাতি থেকে সে বের হয়ে যাবে আমাদের পুরুষের অবাধ মেলামেশা হয় দেখে হিন্দি গান হয় কি বলে দুইটাই জায়াজ নেই আপনি বুঝতে পারছেন আলহামদুলিল্লাহ হিন্দি গান গাওয়ার যেমন জায়াজ নেই শরীয়তে বিয়েতে এভাবে অবাধ মেলামেশা শরীর বিয়ে না যে কোনো জায়গায় যায় না সমান হুকুম মেয়ের মোহর আদায়ের আগে নাকি মেয়ের কাছে যাওয়া যায় না পুরোনো মোহর আদায়ের আগে সে কি হালাল হবে না না যদি মেয়ের বাধা দেওয়ার ক্ষমতা আছে বাধা দেওয়ার ক্ষমতা আছে মেয়ের কিন্তু যাওয়া যায় এবং কোনো বাধা মেয়ে অনুমতি দিলে সেখানে না যায় হবে না কিছুই জি বিয়ে বাড়ি লাইটিং করার হুকুম কি লাইটিং করা যায় কোনো সমস্যা নেই বরং এটা আয়লানের ভিতরে পড়বে এই বাড়িতে বিয়ে হচ্ছে এটা একটা আয়লানের ভিতরে পড়বে এবং এটা শরীর বিধানের ভিতরে পড়বে কেন সব যেন না করা এটা খেয়াল রাখা দরকার আমি দশটা লাইট দিলে চলবে আমি পঁচিশটা লাইট দিলাম এটা বাড়াবাড়ি যেন না হয়তো লাইটিং করা যায় এমনকি গেট দেওয়া যায় এবং সেখানে মারের সাথে একটি নির্দিষ্ট পরিমাণ গোল দেয়া ম্যান্ডেটরি ধরেনে আর হুকুম কি আসলে দেখুন ম্যান্ডেটরি হিসেবে দেয়া হচ্ছে না মূলত দেয়া হচ্ছে কেন অন্য যে সম্পদে দেন সেটাই বিক্রি হয়ে যায় গোলটা মেরা। একেবারে মানে কক্ষের দন বলে মনে হয় নাকি মনে করেছি কিন্তু এটা কেউ দিতে চায় না এবং যদি স্বামী যদি কোনো খারাপ না হয় একেবারে নিম্ম চরিত্রে না হয় বা নিকৃষ্ট কোনো স্বামী না হয় সে এইটার দিকে হাত বাড়ায় না আপনাদের প্রতি হয়ে গেল না সরি জোর করে মহা আদায় করলে এবং তার ফর কি মোহর দেওয়া কি ইসলামের কোনো সুনির্দিষ্ট কোনো ব্যাখ্যা আছে কি থাকলে সমাধান কি হতে পারে জোর করে মোহর আদায় করলে এবং তারপর বুঝতে পারেনি অনেক কিছুই কেউ তো বুঝাতে পারলে সমস্যা তো নিয়েছে তো এখন আর সমস্যা নাই তার কাছে এটা বুঝি বর্তমানে যে পদ্ধতিতে গায়ে হলো সেটা কি বৈধ না সেটা অবৈধ না এটা অবৈধ গায়ে হলো তো অনুষ্ঠানটা শরীর তো অনুমোদন করে না আমার প্রশ্ন হলো কোন ব্যক্তি কি জাগাতের অর্থ বিয়ের উদ্দেশ্যে গ্রহণ করতে পারবে কোন ব্যক্তি হ্যাঁ জাকাতের উদ্দেশ্যের বিয়ে জাকাতের অর্থ গ্রহণ করে পিসা বিলার খাত থেকে এবং সে যদি বিয়ে করে সেটা স্ত্রীকে না বলে তো ছোট হয়ে যাবে ঠিক না তাহলে এই বিয়ে করতে পারবে আমার মনে হয় এটাতে কোনো জি বিয়ের খেয়ে দিবে নিজে বা অন্য কেউ না বিয়ে খোঁদ কেউ দিবে যারা দিবে নিয়ম যদি না পারে নিজেও দিতে পারবে মার নির্ধারণ বিয়ের মজরিস উত্তপ্ত হয়ে ওঠে তখন দুপক্ষ মার নির্ধারণ অনেক মহার অনুমতি অথবা এর উপর সিদ্ধান্ত নেয় এই অবস্থায় হুকুমটা কি দেখুন এমন এক জিনিস মাহার সেখানে একটু টানা হবেই এটা সব ফের চরিত্র বসে নাই আর কি এটা ভালো লক্ষণ যদি বলা হয় যে হ্যাঁ লাখ ১০ লাখ রাজি হয়ে গেলাম মনে মনে আছে দিব না এটা আর খারাপ যদি তর্ক হয় যে দুই লাখ তিন লাখ আস্তে আস্তে উঠলো তাহলে দেয়ার নিয়ত আছে নাহলে তো তর্ক কেন এটা একটা ভালো জিনিস আমি এনে বাড়াবাড়ি করার কিছু এটা হবেই সব আপনি মনে করছেন যে কোনো কথা না বলে নির্দি বিয়ে হয়ে যাবে নির্দি সব কিছু হবে এটা না এই থাকলে কোনো সমস্যা হয় না এটাকে না নিয়ে এটাকে সম্মানের নেন যে আমার দেয়ার ক্ষমতা কতটুকু আছে তারা পরীক্ষা করতেছে দেখি আমি কত দিতে পারি তাও তো ভালো এটা নিয়ে আমার মনে হয় তেমন কিছু নাই এই কেনা সাথে সম্পৃক্ত করা এটা অনেকের কাজ আমি দেখেছি একজন লেখেছে তথাকি লেখিকা এটা লিখেছে বিয়ে সাদির এই যে মাহারের ব্যাপারটা এটা গরু বেসা কেনার সাথে তুলনা করেছে এগুলি আমরা না বলি শরীয় হুকুমের সাথে আমরা সম্পৃক্ত থাকি অনেক সময় ছেলেপক্ষ আমাদের সমাজে বিয়েতে মেয়েকে সাজানোর জন্য যে অলঙ্কার দেওয়া হয় তা মাহারের অংশ উসুল বলে অনেক সময় ঘোষণা দেওয়া এটা কি যায়জ অবশ্যই যায়জ সম্রা এমনি কেউ দেয় নাকি এটা অবশ্যই মাহারের অংশ হিসেবে দেয় আপনি এত খুশি হয়ে উপহার দিছে আপনাকে মনে করতেছেন বিয়ে বা কেউ কে আরো উপহারটা দেয় দেখা যায় উকিল বিয়ে দেওয়া হয়তো সব জায়গাতে ওকালত সিস্টেম আছে এখানেও জাহাজ আছে তবে উকিল হতে হবে উকিল সরাই শরীয়তে অনুমোদিত উকিল মেয়ের কাছে কে যেতে পারে বাবা ভাই বড়ো ভাই বা ফুফুয়া ফুফা খালু এরা যেতে পারে ওরা যেহেতু ইয়া আসে নিয়ে আসে তার অনুমতি নিয়ে আসে খোঁজ খবর নিয়ে আসে আরো মানুষ সমস্যা নেই যেখানে মাহারাম থাকলে আর কি সাই মাহরাম সরি স্থায়ী মাহারাম যে তাদের অনুমতি নিয়ে নিতে পারে কোনো সমস্যা নেই উকিল হিসেবে তারা বিয়ের মতামত নিয়ে আসতে পারে মেয়ের এতে কোনো বাধা নেই মেয়ের পক্ষ থেকে জোর করে যৌতুক নিলে নাকি বিয়ে শুদ্ধ হয় না একটু জানাবেন বিয়ে শুদ্ধ হবে টাকাটা ফেরত দিতে হবে যৌতুক কেন দেয় আমি যৌতুকদের একটা বিরাট কারণ পেয়েছি সেটা হচ্ছে শরীয়তের দৃষ্টিতে যে অধিকার পিতারা লঙ্ঘন করেন পিতারা আল্লাহর কাছে দায়ী হবেন একজন পিতা নয় শত শত পিতায় সমাজে মেয়েদেরকে কোনো কিছুই দেয় না সম্পত্তি আমি প্রশ্ন উত্তরের মাঝে বুঝি ইয়াতে ইসলামিক টিভিতে দেখি যে সব প্রশ্নই আসে এরকম আমার পিতা আমাদের কিছুই দেয় নাই সব ছেলেদের লেগেই দিয়েছেন তিনি হজে গেছেন তার হজ হবে কিনা না আমার তার হজ হবে তার হজ হবে না এটা আমি বলবো না তবে সে আখড়াতের জন্য যাহার নাম ক্রয় করে নিয়েছে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 কি যৌতুক থেকে বাঁচতে হলে গন্ডিতে আমরা দেখবেন যে যৌতুক কথা উঠে গেছে এবং কেউ এটাতে চাচ্ছে না আরব দেশে এখনো যৌতুক নাই নাই তো একবার আমাদের এখানে যৌতুক এত বেশি আসলো কেন আমরা আল্লাহ শরীয়ত মেনে চলি না বলেই আল্লাহ শরিয়ত মেনে চলি দেখবেন ইশা আল্লাহ কথা উঠে যাবে মানুষ চিন্তা করবে যে অনেক বিয়ের কারণ আমাদের ডক্টর বলেছেন একটু আগেই বিয়ের কয়েক কারণে হয় এর মধ্যে একটি আসলে জামাল ইহা বলে দিনে একটি কারণে হচ্ছে সম্পদের কারণে মানুষ বিয়ে করে আল্লাহ রসুল সাল ইসলাম বিয়ে করেছেন খাদিজা রাজিয়া আনহাকে তার সম্পদ ছিল বলেই নীত অসম্ভব কিছু নয় সুন্দরী ছিল সম্পদও ছিল বিয়ে করেছেন এর কিছু নেই সম্পদ দেখে বিয়ে করতেই পারে কিন্তু এই যদি কোনো সম্পদের অবস্থাতে সম্পদ থাকে বাবা যদি সবটা মেরে দেয় তো আগে নিয়ে নিতে চিন্তা করে মানুষের বন্টন শরীয় মোতাবেক বন্টন যদি হয় নিয়ম শৃঙ্খলা মেনে চলা হয় তাহলে আমাদের দেশে যে বর্তমান যে কঠিন অবস্থা যাচ্ছে বা যৌতুকের যে যাচ্ছে সেটা অবশ্যই উঠে যাবে এবং মানুষ সঠিকভাবে চলতে শিখবে ইনশা আল্লাহ সুহানিক আল্লাহি আসাদুল্লাহ আস্তা আলাইকুম